আবু কতাদা হ্রদিয়াল্লাহ তালাহন হতে বর্ণিত নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমি অনেক সময় দীর্ঘ করে সালাত আদায়ের ইচ্ছা নিয়ে দাঁড়াই পরে শিশুর কান্নাকাটি শুনে সালাদ সংক্ষেপ করি কারণ শিশুর মাকে কষ্টে ফেলা আমি পছন্দ করি না বিশর ইবনু বাকর বাকিয়াহ ইবনু মুবারক আওয়াজি রহমাতুল্লাহ আলাহি হতে হাদিস বর্ণনায় ওয়ালিদ ইবনু মুসলিম রহমতুল্লাহ আল্লাহ এর অনুসরণ করেছেন